বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী ব্রেকের পরে আপনাদের আবার কো ওয়েলকাম ব্যাক আমরা আলোচনা করছিলাম ইসলামে লাইফ লং লার্নিংয়ের ব্যাপারে কি আছে সেটা এবং মুসলমান মুসলমান আমরা কি করি বা কী ভাবি এটা নিয়ে তো আমরা বলছিলাম যে আমাদের জ্ঞান অর্জন করতে হবে সব সময়। যতক্ষণ আমরা বেঁচে আছি আমাদের জ্ঞান শিখতে হবে জ্ঞান বাড়াতে হবে আল্লাহবাক বলেছেন কোরআন শিব কুলহস্তালীন আলামুন আপনি বলেন যে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান এটা তো হতেই পারে না আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন যারা শিক্ষা গ্রহণ করে তারা কি সমান কখনোই হতে পারে না যারা শিক্ষিত তারা জানে যে কিভাবে বিভিন্ন কাজ করতে হয় কিভাবে স্কুল চালাতে হয় কিভাবে সংসার চালাতে হয় এজন্য আল্লাপাক দেখেন কোরআন শিবে কত চমৎকার বলেছেন কুলহাল ইস্তবিল্লীন আলামুন করলে দিন আলাই আলামুন আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে আমি অন্যদের থেকে একটু আলাদা হই একটু ডিফারেন্ট কিছু করি যে যেখানে আছে না কেন একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করি যারা ঘর বানায় তারা সবসময় চেষ্টা করি যে আমার ঘরটা যেন তার ঘরের মতো হয় ভালো হয় অথবা তার চেয়ে ভালো হয় আমরা যারা হাতে লেখা লিখি আমরা সব সময় চেষ্টা করি যে আমার হাতের লেখা যেন অমুকের চেয়ে ভালো হয় আমাদের ভিতরে একটা প্রতিযোগিতা আছে আমরা সবাই চায় একটা ইউনিকনেস আনতে কিন্তু ইউনিকনেস আনার জন্যে কী দরকার সেটা আমাকে জানতে হবে বেশি সে যা জানে তার চেয়ে যদি আমি বেশি না জানি তাহলে তার চেয়ে আমার কাজটা ভালো হবে না এটাই আল্লাহ বলেছেন কুল হাল ইস্তুদিন আলামুন উল্লাদিন আল্লা আলমুন যে যারা জানে এবং জানে না তারাও তো এক না ইন্নামা ইয়েতদকর উলুল আলব্যাব আল্লাহ বলেছেন যারা জ্ঞানী তারাই কিন্তু আসলে সত্যকে স্বীকার করে সত্য নিয়ে চিন্তা করে যারা জ্ঞানী না তারা এটা করে না সমান্ত ভাই বোনেরা এখন আসুন আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের জীবনটাকে আমরা কিভাবে পরিচালিত করব আমরা যদি আমাদের জীবনটাকে আল্লাহর পথে পরিচালিত করতে চাই আমরা যদি আমাদের জীবনটাকে সাকসেসফুল হিসেবে দেখতে চাই যদি কেয়ামতের ময়দানে সম্মানিত হতে চাই যদি আরশের নিচে ছায়া চাই রসুলি পা আকসাল্লাসাল্লামের হাতের হাউজে কউসার আমরা চাই তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের তাকোয়াকে বাড়াতে হবে আর তাকোয়াকে আমরা তখন বাড়াতে পারবো না যদি আমাদের জ্ঞান না বাড়ে যে আয়টা আমি আগেই তেলাত করেছিলাম ইন্নামাখসাল্লাহ মিনা আইবা দিহিলামা যার জ্ঞান যত বেশি তার তাকোয়াও তত বেশি নট নেসেসারিলি সকল জ্ঞানেই মুত্তাকি কিন্তু মুত্তাকি হতে গেলে জ্ঞানী হওয়া লাগবে আমি একটু ক্লিয়ার করে বলি রসুল্ফা আকসাল আলিয়াল্লাম ছিলেন সকল মুসলমানদের ভিতরে সবচেয়ে বড়ো মুত্তাকি কে না স্বীকার করবেন যে আবু বকরের জ্ঞান ছিল এই উম্মতের অনেক সাহাবারচি অনেক বেশি অমর দেলতাল আনহ তিনি রাতের বেলায় যখন তাহাজ্যদের নামাজ পড়তেন তার দুই চোখ ধরে পানি পরতে তিনি কাঁদতেন আল্লাহর ভয়ে তিনি বাকা হয়ে যেতেন আল্লাহর ভয়ে তার ভিতরে এমন ছিল তিনি বলতেন ইয়াল উম্ম অমর লেমতালিধু ওহ কতই না ভালো হতো যদি উমরের মা উমরকে জন্ম না দিত এই কোমরটা জিয়ত আল আহনু ছিলেন অন্যতম শিক্ষিত মানুষ সুতরাং যদি আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যাওয়ার জন্য আমাদের তাকোয়াকে বাড়াতে হবে এই তাকুয়াকে বাড়াতে গেলে আমাদের জ্ঞানকে বাড়াতে হবে আর জ্ঞানকে বাড়াতে গেলে আমাদের পড়তে হবে জানতে হবে শিখতে হবে এবংটা শিখতে হবে যেটা আমি আগেই বলেছি সকালে শিখতে হবে দুপুরে শিখতে হবে রাতে শিখতে হবে সবসময় আমাদের শেখার ভিতরে থাকতে হবে আমি মুসলিম অমুসলিম ইস্ট ওয়েস্ট অনেক শিক্ষককে দেখেছি অনেক শিক্ষকের সাথে আমার মেলামেশার সুযোগ হয়েছে আমি দেখেছি যিনি যত বড় গবেষক তিনি তত বেশি পড়েন ঢাকাতে আমার এক শিক্ষক ছিলেন তিনি হাদিসের অনেক বড় গবেষক ছিলেন তিনি এখনও জীবিত আছেন আর তার হায় আদারাজ করুক তিনি যে পরিমাণ পড়তেন মাঝে মাঝে আমাদের লজ্জা রাখত যে ছাত্র অবস্থায় আমরা অত পড়তাম না আর একজন নামে বলব কবি আব্দুল সত্তার সাহেব এত বেশি তিনি পড়াশোনা করতেন যেটা সাধারণত কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও বা স্কুলের ছাত্ররাও তো পড়াশোনা করেন না সমান্ত ভাই বোনেরা এই পড়ার জন্যে কিন্তু আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার দরকার নেই যে সমস্ত মা বোনেরা রান্নাঘরে কাজ করেন আপনি রেডিওটা চালায় দেন আপনি একটা ক্যাসেট শোনেন আজকাল বাজারে অনেক ধরনের ক্যাসেট বের হয়েছে আপনি একসাথে রান্নাও করতে পারবেন ক্যাসেটো চালাতে পারবেন এটি হলো মুসলমানদের ইতিহাস এটি হলো মুসলমানদের অভ্যাস এটি হলো মুসলমানদের চরিত্র মুসলমানরা জাতিগতভাবেই পাঠক মুসলমানরা জাতিগতভাবে শিক্ষিত এই দুনিয়ায় কোন জাতি উন্নত হয়নি শিক্ষিত হওয়া ছাড়া আজকের যে সমস্ত মুসলমান জাতিগুলো তো উন্নত হয়েছে তারা কিন্তু পড়ার মাধ্যমে হয়েছে আমরা বাংলাদেশ এটা জানি মালয়েশিয়া আমাদের চেয়ে কিন্তু অনেক পিছনে ছিল এখন থেকে তিরিশ বছর আগে মালয়েশিয়া আমাদের চেয়ে অনেক পিছনে ছিল কিন্তু আজ তারা আমাদের অনেক আগে চলে গিয়েছে কীভাবে সম্ভব হয়েছে এটা আপনি জানেন যে মালয়েশিয়ান সরকার শিক্ষার ব্যাপারে যত ব্যয় করে অন্য কোনো খাতে তারা এত ব্যয় করে না তাদের ছেলে ছেলেমেয়েরা পড়াশুনোর ব্যাপারে যত আগ্রহী আমাদের বাচ্চারা তত আগ্রহী না যে ছেলে স্কুলের ভিতরে ফার্স্ট হয় সে কি কখনো ঘুমিয়ে ঘুমিয়ে ফার্স্ট হয় নাকি তাকে অনেক পরিশ্রম করতে হয় রাত দিন তাকে পড়তে হয় আপনারা যারা জ্ঞানী এখানে বসে আছেন আপনারা কত কষ্ট করেন কত পড়েন ঠিক এইভাবে অন্যরা যারা পড়ে না আসুন তাদেরকে আমরা উৎসাহিত করি যে তারাও জন্য পড়ে তারা জন্য সময়টা কাজে লাগায় তারা জন্য জ্ঞানটা বাড়ায় কারণ এই জ্ঞান বাড়ালে সত্য আমাদের কাছে উদ্ঘাটিত হবে এই দুনিয়ায় যারা সত্যের উদ্ঘাটন করেছেন তারা কিন্তু পড়ার মাধ্যমে করেছেন জ্ঞান অন্বেষণ করার মাধ্যমে করেছেন আমাদেরকে কি পড়তে হবে মুসলমান হিসেবে আমাদের সর্বপ্রথম দায়িত্ব হলো কোরআন শরীফ পড়া কোরআন শরীফ বুঝে পড়া কোরআন শরীফ নিয়ে গবেষণা করা তারপরে হাদিস নিয়ে গবেষণা করা হাদিস পড়াশোনা করা কারণ আমরা একথা বিশ্বাস করি যে সে আরবের বেদুইন জাতি এই পৃথিবীর বুকে উন্নত হয়েছিল কোরআন শিক্ষা করে হাদিস শিক্ষা করে সুতরাং আজকের দুনিয়াতেও আমরা উন্নত হতে পারব। আমরা সফল হতে পারব। যদি সেই কোরআন আমরা পড়তে পারি সে কোরআন যদি আমরা বুঝতে পারি এবং হাদিস যদি আমরা পড়ি হাদিস যদি আমরা বুঝতে পারি আজকের দুনিয়ায় অনেক বিজ্ঞানী আছেন যারা গোপনে গোপনে কোরআন শিব পড়েন বোকায়ের কথা জানেন ফ্রান্সের বিখ্যাত বিজ্ঞানী তিনি কিন্তু মুসলমান হয়েছিলেন কোরআন শৈব পড়ে তার কারণ তিনি কোরআনশিব খুলে দেখেন যে সেখানে জ্ঞানের যে সমস্ত কথাবার্তা আছে এইরকম জ্ঞানের কথাবার্তা অন্য কোথাও নাই যে সমস্ত জ্ঞান আপনি আমি গবেষণা করে আমাদের বন্ধুরা গবেষণা করে আমাদের কলিকরা গবেষণা করে হাজার হাজার টাকা ব্যয় করে যে জ্ঞানের কথাগুলো আমরা উদ্ধার করি এর চেয়ে অনেক সুন্দর জ্ঞানের কথা কোরআন শিবী আল্লাহ পাক বহু আগেই বলে দিয়েছেন সুতরাং এর জন্য আমাদের কোনো গবেষণা করার দরকার নেই এর জন্য আমাদের কোনো পয়সা খরচ করার দরকার নেই লাখ লাখ টাকা ব্যয় করে ল্যাবরেটরিও অত খরচ করার দরকার নেই বাচ্চারা কিভাবে। মায়ের পেটে ডেভেলপমেন্ট হয় কোরআন শরীফ যে স্টেজের কথাগুলো বলেছে আজকের বিজ্ঞানীরা চিকিৎসকরা ওইটাকে অ্যাকুরেট বলে মতামত দিয়েছেন মালয়েশিয়াতে দুইজন মুসলিম বিজ্ঞানীর সাথে কথা হচ্ছিল তো ওনারা আমাকে একটা বই দেখালেন মেডিকেলের বই সেই মেডিকেল বইয়ের সর্বপ্রথম সুরতুল মুমিনের বেশ কয়েকটা আয় সেখানে দেওয়া ইংরেজিতে বই কিন্তু ওই আয়াত এবং তার ট্রান্সলেশনটা দেওয়া কারণ তারা বললেন যে হিউম্যান ক্রিয়েশনের যে ধাপগুলো কোরআন শিবে বলা হয়েছে এগুলোই হলো আসল সত্য বছরের পর বছর বিজ্ঞানীরা চেষ্টা করে যেটা উদ্ঘাটন করতে পারে নাই চোদ্দোশো বছর আগেই রসুল পাক আক সাল আলাইস্লাম কোরআনের মাধ্যমে সেটা বলে দিয়েছেন সমন্ত ভাই বোনেরা আপনি যদি ইতিহাস পড়তে চান কোরআনশিব খুলে দেখেন কোরআন শিবের ইতিহাসের অনেক তথ্য সেখানে আছে আপনি যদি সমাজবিজ্ঞানী হন কোরআন শিব পড়ে দেখেন সমাজ বিজ্ঞানের অনেক মৌলিক তথ্য সেখানে আছে আপনি যদি রাজনীতিবিদ হন কোরআন শিব পড়ে দেখেন বিভিন্ন রাজা বাচ্চাদের কথা রাজনীতির কথা সেখানে আছে কি করলে আপনি রাজনীতি সফল হবেন কি করলে আপনি মানুষকে খেদমত করতে পারবেন সে কথা কোরআনশিপে আছে হাদিসে আছে সুতরাং আমাদেরকে এই জ্ঞান চর্চা সবসময় চালু রাখতে হবে যেখানে আমরা থাকি না কেন আমরা যদি জ্ঞান পাগল জাতি হই তাহলে আমাদের উন্নতি কিন্তু অটোমেটিকলি আসবে ইউরোপ আমেরিকাতে জ্ঞানের পিছনে যত পয়সা খরচ করা হয় তার মানে শিক্ষিভাগও অন্য কাজে ব্যবহার করা হয় না এক একটা স্কুলে কি পরিমাণ পয়সা খরচ করা হচ্ছে কত সুন্দর সুন্দর বই কেনা হচ্ছে বাচ্চারা লেখাপড়ার জন্য যা দরকার সবই তাদেরকে দেওয়া হচ্ছে जार कारण ते अनेक एगिए आश्वास करी मुसलमान जो उन्नत होते चाय अत पसा ना खरच कर ले चलो कारण हाथे कुरान आरान बुझे जे कुरानल आरब जति विश्व महान जति हिसाब प्रतिष्ठित होती सूतरा आज के कुरानियतु अनेक उन्नत होते पर भाई बोन विशेषकर अनुरोध करब पारिवारिक पर्या আমরা যে সমস্ত মা বোনেরা পিতামাতা আছি আমাদের বিষয়ে খেয়াল রাখা দরকার যেন আমাদের বাচ্চারা এই অভ্যাসটা গড়ে তোলে যে কিভাবে তাদের জ্ঞান বৃদ্ধি হবে তাদেরকে আমাদেরকে বুঝাতে হবে তাদের সাথে আমাদেরকে বসতে হবে যে পিতা মাতা পড়াশোনা করে সাধারণত তাদের বাচ্চারাও তাদের ভিতরে সেই অভ্যাসটা গড়ে তোলে সুতরাং আমরা যদি মনে করি আমাদের পরবর্তী প্রজন্ম শিক্ষিত হবে উন্নত হবে তাহলে পিতামাতা হিসেবে আমাদেরকেও সে মডেলটা কিন্তু দেখাতে হবে কারণ বাচ্চারা যদি দেখে যে পিতামাতা বসে বসে টিভি দেখছে আর আপনি বাচ্চাদের বলবেন যে তুমি যে বই পড়ো এটা কিন্তু হয় না কারণ বাচ্চারা বলবে বাবা মা যদি টিভি দেখতে পারে আমি তাহলে কেন দেখতে পারবো না সুতরাং এই মডেলটা পিতামাতা হিসেবে আপনাকে আমাকে সেট করতে হবে এই লাইফ লং লার্নিংয়ের অভ্যাসটা প্রথম আমাদের ভিতরে আনতে হবে তারপরে সেটা আমাদের পরবর্তী প্রজন্মকে দিতে হবে আপনি আমি আমাদের বাচ্চারা পারিবারিক পর্যায়ে যদি আমরা এই অভ্যাসটা গড়ে তুলতে পারি সমস্ত মুসলিম পরিবারটা যদি এইভাবে আমরা অভ্যস্ত হয়ে যায়। তাহলে দেখা যাবে আমাদের সবার কালেকটিভ চেষ্টায় এই পুরো মুসলিম জাতি একটা পাঠক জাতিতে পরিণত হয়েছে জ্ঞানী জাতিতে পরিণত হয়েছে যে জাতি আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে তারা কখনোই বিফল হতে পারে না আসুন কোরআনের এই কথা মেনে হাদিসের কথা মেনে আমরা সবাই এই দোয়া করি রব্বি জিদনি আলমা রব্বি জিদনি আলমা রব্বি জিদনি আলমা সকালে দুপুরে রাতে সর্বাবস্থায় আল্লা আমাদের জ্ঞানকে বাড়িয়ে দিন আল্লাহ আমাদের তাকুয়াকে বাড়িয়ে দিন আমিন ওয়াখির দাওয়ানা আল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক मानवता कुरान विभ्रांत जी के, के सठा दिए शेख मतियतन देख अल कुर आलो आज रे आठ बांगलेश रत आठटा भारत पिसग डाय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 আমরা আলোচনা করছিলাম ইকরা বা পড়া সম্পর্কে আমরা বলছিলাম যে অমর রাজত আনহুর কথা যে তিনি সুরা বাঁখারা শেষ করার পরে তিনি সেলিব্রেট করেছিলেন তিনি মেহমানদেরকে দাওয়াত করে খাইয়েছিলেন এবং এই কারণে মুসলমানরা দেখেন কত উন্নত হয়েছিল আমাদের ভিতরে শিল্পী সাহিত্যিক আমাদের ভিতরে বড় বড় রাজনীতিবিদ বড়ো বড়ো বিজ্ঞানী তৈরি হয়েছিল কিসের কারণে এই পড়ার কারণে আমি আবার ওমর রাজি আল্লাহ তালা কাছে ফিরে আসি তিনি বলেছেন বুখারি শহীফ ভাই আছে যে তার এক আনসার প্রতিবেশী ছিলেন তাকে তিনি তারা সব করে তিনি একদিন রসুল্লা সাল্লামাকে আসতেন এবং আনসার ভাইকে আরেক তিনি পাঠাতেন তিনি বলছেন যে এটা এই কারণে যে যেন কোনো ওহীন আাজেল হলে কোনো জ্ঞান যেন আমার কাছ থেকে দূরে না সরে যায় আমি যেন সে জ্ঞানটা পেয়ে যাই তো যার কারণে একদিন ওই সাহাবি যেতেন এবং আরেক দিন নম্বরে দালত এইভাবে তারা এই জ্ঞানটাকে তারা জীবিত রাখতেন এই যে পড়ার অভ্যাস এই পড়ার অভ্যাস কিন্তু সকল মুসলমানের ছিল দেখেন রুসুলি পা আকসাল আলিয়া সাল্লাম পড়াকে এত বেশি গুরুত্ব দিয়েছিলেন উনি যখন মদিনাতে আসেন তখন পুরো আরব বিশ্বে বলা যায় বা মক্কা এবং মদিনায় মাত্র সতেরো জন লেখাপড়া জানতেন এবং মুসলমানদের ভিতরে তখন মাত্র তিন বা চারজন মদিনাতে লেখাপড়া জানতেন যখন বদর যুদ্ধ হলো বদরের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করলেন সত্তর জন কাফেরদেরকে আটক করা হলো এখন কাফেরদের ভিতরে অনেকেই বলল যে তাদেরকে মুক্তি দেওয়া হোক কাউকে পয়সার বিনিময়ে মুক্তি দেওয়া হলো যারা লেখাপড়া জানতেন এই আরব মুস্রিকদের ভিতরে আল্লাহ নবী বললেন তোমাদেরকে মুক্তি দেয়া হবে যদি তোমরা আমাদের বাচ্চাদেরকে লেখাপড়া শেখাও সম্মানিত ভাই বোনেরা এখানে একটা গভীর বিষয় চিন্তা করার আছে দেখেন রসুলুল্লা সাল্লা সাল্লাম ছিলেন একজন উনি ইসলামের নবী তিনি তাহিদের কথা বলতে এসেছিলেন এবং ওই বিরুদ্ধে তিনি যুদ্ধ করলেন অথচ মুসলমান বাচ্চাদের লেখা পড়া শেখানোর জন্য ওই শত্রুদেরকে তিনি শিক্ষক নিয়োগ করলেন শিক্ষার উপরে কত গুরুত্ব দিলে এটা সম্ভব বলেন যদি তিনি এর কথা মনে করতেন তারা তো আমার শত্রু তাদের কাছ থেকে আমাদের বাচ্চা কীভাবে লেখাপড়া শিখবে এখানে তো শিক্ষার আলো নেই শিক্ষার নূর নেই কোনো মুসলমান ছাড়া কারোর কাছ থেকে শিক্ষা গ্রহণ করা যাবে না তাহলে কিন্তু তিনি ওই কাফেরদের কাছ থেকে বাচ্চাদেরকে লেখা লেখাপড়ার ব্যবস্থা করতেন না কিন্তু তিনি সেটা করেন নাই কারণ তিনি জানতেন যে একটা মানে হল এই জাতিকে এক পাঠক জাতি হিসেবে গড়ে তুলতে হবে সুতরাং ইসলামের আদর্শ অনুযায়ী আমরা প্রত্যেকেই প্রত্যেক মুসলমান কিন্তু আমরা পাঠক তার কারণ হলো ইমনি মাজার একটা সোহিয়াদিস আছে আপনারা সবাই জানেন তলাবুল আইলি ফরিদ আতুন আলাকুল্লি মুসলিম জ্ঞান অর্জন করা সকল মুসলমানের জন্য ফরজ দেখেন আমরা নামাজ কি মনে করি ফরজ মনে করি রোজা রাখাকে আমরা ফরজ মনে করি হজ করাকে ফরজ মনে করি জাকাত দেওয়াকে ফরজ মনে করি ঠিক তদ্রুপ জ্ঞান অনুষন করা ফরজ এবং এই জ্ঞান অন্বেষণ করার অনেকগুলো পথ আছে শুনে জ্ঞান অর্জন করা আপনারা যারা শুনছেন আমার এই ক্ষুদ্র আলোচনা থেকে হয়তো আপনারা কিছু শিখছেন এটা একটা ওয়ে আমরা আবার পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করি আমরা আলোচনার মাধ্যমে জ্ঞান অর্জন করি আমরা দেখে জ্ঞান অর্জন করি আজকালকার যুগে আমরা তো ইন্টারনেট পড়ে জ্ঞান অর্জন করি তো এইভাবে রসুলুল্লাহ সাল্লি আসাল্লাম আমাদেরকে বলেছেন যে জ্ঞান অর্জন করা সবার জন্যে ফরক এবং এই জ্ঞান অর্জন তখন সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আমরা পড়ে না বুঝতে পারব আমরা কোন ভাষা জ্ঞান অর্জন করব আমরা যারা বাংলা ভাষাভাষী আছি বাংলা ভাষা অনেক সমৃদ্ধ আজকাল বাংলা ভাষায় ইসলাম শিক্ষা করার অনেক কিছু রয়েছে এই যে পিস টিভি এখন শুরু হলো বাংলাতে আমরা পিস টিভি কর্তৃপক্ষকে আমরা শুকরিয়া জানাই যে তারা বাংলা ভাষায় এই চ্যানেল শুরু করেছেন এবং আশা করি এর মাধ্যমে বাংলা ভাষাভাষী ইন্ডিয়া এবং বাংলাদেশের মুসলমান ভাই বোনেরা যারা আছেন এবং পৃথিবীর আনাচা কানাচে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ায় অনেক ভাই বোন আছেন তারা এই টিভির মাধ্যমে ইসলাম শিক্ষা গ্রহণ করবেন কিন্তু এর মাধ্যমে আমাদের আর কথা বলে রাখতে হবে যে আমরা আমরা পাঠক জাতি আমাদেরকে পড়তে হবে আমি যখন লন্ডনের আন্ডারগ্রাউন্ডে চড়ি তখন একটা জিনিস আমার খুব মনে হয় যে এরা কিভাবে এই অভ্যাসটা তৈরি করল পড়ার অভ্যাস ট্রেনের ভিতরে ভিড়ে দাঁড়াতে পারছে না তারপরও হাতে একটা বই অথবা হাতে একটা ম্যাগাজিন তারা প্রত্যেকটা সময় তারা কাজে লাগায় পড়তে চায় এবং আমার কাছে আর একটা জিনিস খুব অবাক লেগেছে রাস্তাঘাটে আপনি যখন দেখবেন যে বিভিন্ন জায়গায় সার্ভিস আছে রেস্ট হাউস আছে সেখানে যে আপনি চা খাবেন সেখানে যে আপনার প্রয়োজনীয় কাজ সারবেন অনেক লরি ড্রাইভারকে দেখেছি আমি তারা চা খাচ্ছে হাতে আর একটা পত্রিকা কিনে নিয়ে আছে সাধারণত লরি ড্রাইভারদেরকে মনে করা হয় যে সমাজের খুব শিক্ষিত সমাজ না কিন্তু আমি ইংরেজ সমাজদের ভিতর দেখেছি যে লরি ড্রাইভার হোক ঝাড়ুদার হোক ক্লিনার হোক তাদের ভিতরে পড়ার অভ্যাসটা আছে আমি যে ইনস্টিটিউট ছিলাম আমার ওখানে একজন ক্লিনার ছিল সাদা ইংরেজ তো তার একটা রুটিন ছিল প্রত্যেক দিন সকালবেলা এসে উনি রেডিওটা খুলবেন রেডিওটা খুলবেন এবং চা বানাবেন এবং তার ব্রেকের ফাঁকে ফাঁকে পত্রিকা পড়বেন তো আমি অবাক হয়ে গেলাম যে একজন ক্লিনার যার কাজ হলো টয়লেট পরিষ্কার করা ঘর পরিষ্কার করা বারান্দা পরিষ্কার করা অথচ তিনি পড়েন নিয়মিত পড়েন এবং তার সাথে আমি বিভিন্ন বিষয়ে আলোচনা করে দেখলাম এই জীবন এ জগৎ সম্পর্কে তার যত জ্ঞান আছে আমাদের দেশের অনেক শিক্ষিত মানুষের ভিতরে হয়তো ওই রকম জ্ঞান নাই তার কারণ হলো তিনি পড়েন ঠিক রসুল্লা সাল্লা সাল্লামের যুগে দেখেন সাহাবারা কিন্তু সমাজের বিভিন্ন স্তর থেকে এসেছিলেন বেদুইন তার কিছু ছিল না তার জামাকাপড় নাই, কিছু নাই খাওয়া নাই ঘর নাই কিন্তু তারপরেও পড়তে পড়তে এমন পর্যায়ে শিক্ষিত হয়ে গিয়েছেন যে তারা আর মানুষে পরিণত হয়েছিলেন তাদেরকে দেখে এই পৃথিবীর হাজার হাজার মানুষ সূত্রের আলো পেয়েছে তাদেরকে দেখে মানুষ আদব আখলাক শিখেছে কিভাবে কথা বলতে হয় শিখেছে কীভাবে বসতে হয় শিখেছে কীভাবে মানুষের সাথে ডিল করতে হয় তারা শিখেছেন এইটা হয়েছিল পড়ার কারণে সম্মিলিত ভাই বোনেরা আমাদের জীবনে বহু সময় আছে কিন্তু আমরা হেলায় নষ্ট করি যদি আমরা এই সময়গুলো পড়ার ভিতরে ব্যবহার করতে পারতাম তাহলেই কিন্তু আমাদের জীবনটা অনেক পরিবর্তিত হয়ে যেত আমরা আবার ফিরে আসি শরতলা আল্লাহকে আল্লাহ বলেছেন ইকরা এই আদেশ সরাসরি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি আমার প্রতি ছেলেদের প্রতি মেয়েদের প্রতি বাচ্চাদের প্রতি বুড়োদের প্রতি সবার প্রতি সবাইকে আমাদের পড়তে হবে কি পড়ব আমরা যা পায় যত ভালো কিছু আছে সব আমাদের পড়তে হবে দেখেন আল্লাহ যদি এখানে বলতেন তো শুধু কোরআনশাহিব পড়ো কিংবা শুধু হাদিস পড়ো শুধু ইসলাম পড়ো আল্লাহ কিন্তু এটা বলেন নাই বরং আমাদের জীবনের জন্যে যা দরকার সব আমাদের পড়তে হবে রুসুলি পাকসাল্লাহ সাল্লামের সাহদের ভিতরে কিন্তু বিভিন্ন পেশার লোক ছিলেন এবং তিনি সেভাবে লোক তৈরি করেছিলেন তার ভিতরে কেউ ভাষাবিদ ছিলেন অনেকে কবি ছিলেন অনেকে সাহিত্যিক ছিলেন রাজনীতিবিদ ছিলেন সমর্বিদ ছিলেন তবে একটা জিনিস হলোই যদি আমাদের কিছু পড়তে হয় জ্ঞানের জন্য সেটা হবে কোরআনুল করিম তার কারণ হলো কোরআনের ভিতরে যত জ্ঞান আছে সব জ্ঞানের মূল কথা আছে এখানে এবং যিনি যত জ্ঞানী এই কোরআনে তত বেশি জ্ঞানের সন্ধান তিনি খুঁজে পাবেন আপনারা কোরআন শহীব পড়ে দেখেন প্রত্যেকটা জ্ঞানের মৌলিক মৌলিক বিষয় এখানে আছে এবং কথা ঠিক যে যিনি সাহিত্যিক তিনি কোরআন কোরআনশাহিবের ভিতরে সাহিত্যের রস খুঁজে পাবেন যিনি অর্থনীতিবিদ তিনি তার ভিতরে অর্থনীতির সূত্র খুঁজে পাবেন যিনি রাজনীতিবিদ সেখানে তিনি রাজনীতির সূত্র খুঁজে পাবেন যিনি ঐতিহাসিক তিনি তার ভিতরে ইতিহাসের সূত্র খুঁজে পাবেন ঠিক এইভাবে আপনারা বা আমরা যে যে পেশার থাকি না কেন যে যে প্রফেশনার থাকি না কেন কোরআন শিফ যদি আমরা পড়ি তাদাব্বর করি গবেষণা করি এবং অর্থ সহ তেলাওয়াত করি তাহলে দেখবেন এই কোরআন শেফের ভিতরে এত বেশি গভীর জ্ঞান আছে এত বেশি মজা আছে যেটা অন্য কোথাও নাই এই পড়ার অভ্যাস আপনি নিজে তৈরি করুন আপনার আশেপাশে যা যারা আছে তাদেরকে উৎসাহিত করুন বিশেষ করে মা এবং বোনেরা যারা আছেন আমাদের ভাইরা আছেন আমাদের ছেলে মেয়েদেরকে এই পড়ার অভ্যাস আরও বেশি তৈরি করা দরকার আধুনিক যুগে তারা ব্যস্ত হয়ে যায় আপনার বিভিন্ন গেম নিয়ে এবং তাদের পড়ার অভ্যাস কমে যাচ্ছে আমি একজন শিক্ষক হিসেবে বলতে পারি আমাদের বাচ্চাদের পড়ার অভ্যাস যত কমবে তাদের বুদ্ধিভিত্তিক যোগ্যতাও কিন্তু কমে যাবে এবং তারা কিন্তু সমাজে কন্ট্রিবিউট করতে পারবে কম এই জন্যে আমাদের দায়িত্ব হলো এই কোরআনের আদেশ নিয়ে তাদেরকে পড়ার অভ্যাস তৈরি করা আমাদের নিজেদের ভিতরেও পড়ার অভ্যাস তৈরি করা তাহলে দেখা যাবে এই মুসলমান জাতি আমরা একসময় শ্রেষ্ঠ জাতি ছিলাম ইনশাল্লাহ এই মুসলমান জাতি আবার এক শ্রেষ্ঠ জাতিতে পরিণত হবে ইনশাআ আল্লাহ আল্লাপাকে আমাদেরকে তৌফিক দান করুন আমিন বা আখির উদ্দানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালামু আলাইকুম ওরমতুল্লাহি Mmm, mm mmm, mmm, mmm.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 সাথে থাকুন আপনার জাগাতো দানের অর্থ পাঠাতে পারেন সাতচল্লিশ শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খেউ এ আর এ দুই দুই টাকা পাঠে আমাদের ইমেল করুন সাপোর্ট এট টিভি মিনশঈ নির রাহম নির রাহিম দীন মনূল তদুয়ূত রুয়ূতি কুম হত নিশো ওসলিম আল আহ কুম খৈরু কুম লাল কুম তদ আপনি কি জীবনের ব্যাপারে হতাশ আপনি কি পথ হারিয়ে দিশেহারা তাহলে আল কোরআন মানবতার মহান সংবিধান রহমান আব্দ মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি দেখুন আমার প্রোগ্রাম শুধুমাত্র পিস টিভি বাংলায় কোরআন দিয়ে জীবন গড়ি আজ রাত এগারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে দশটায় ভারতে পিস টিভি বাংলায়